আসসালামক রহমতুল হম এ পর্বে আমরা আবারও আপনাদের সামনে এসেছি রসুল আকরমস আশ্রামের জীবনের বাকি অংশটুকু হ্যাঁ বলার জন্য এই অংশটুকু বললেই ইনশাল্লাহ আমাদের এই সংক্ষিপ্ত রসুলের জীবনী শেষ হতে যাবে এই পর্বে যা থাকবে সেটা হচ্ছে রসুল আকরমসা আশ্রামের মৃত্যুর খবর মদিনায় ছড়িয়ে যায় এবং রসুল আকরম সশ্রামের যখন মৃত্যুর খবর ছড়িয়ে যায় সাহাবে ইকরামের কাছে কথা পৌঁছে যায় তখন সাহাবেকের মাথার উপর যেন আসলেন আপনার ঘরে তারা দিকে তাকিয়ে থাকলেন এবং তারা বলতে থাকলেন কাইফ মতু ওহুবা শহীদ আলীনা বলে তিনি কিভাবে মরতে পারেন তিনি তো কোরআনের মধ্যে বলেছেন আমাদের সাক্ষ্য হবেন এবং আমরা মানুষের সাক্ষ্য হবো হজরতমর খতরাধী আসলেন তিনি রসুলের কাছে প্রবেশ করলেন যখন তাকে দেখলেন তখন বলতেছিলেন বা গাছে মা আসিয়া রসুল আসাম তিনি বললেন আফসোস যে রসুল বেহস হয়ে গেলেন কত কত মানে তিনি বলছেন আল্লাহর কোসম আমি কাউকে যদি বলতে শুনি যে রসুল মৃত্যুবরণ করেছেন তাইলে আমি হম দিয়ে তার তাকে আঘাত করব হ্যাঁ তো এইভাবেই তিনি বলতেছিলেন हजरत मोहम्मद और जे रसुल मृत्यु बरण करें बरमारीपालकर काम चले ग आल्ला कसम आबाद फिर आसबें এবং তিনি বলেছেন যে এবং ফলাই এই দিয়ে জালেন এবং তিনি ফিরে এসে ওদের হাত পা দিবেন যারা মনে করেছিলেন যে রসুল মৃত্যুবরণ করেছে এইভাবে হজরত তোমার নিজকে কন্ট্রোল করতে পারছিলেন না তিনি আঘাত পেয়েছেন কন্ট্রোল করতে পারেন হম তিনি ইতিপূর্বে তার বাড়ি এলাকা হয়েছে সানহা এলাকা হম চলে গেলেন তিনি ইতিমধ্যে তার কাছে একজন ছাবি চলে গেলেন খবর দেওয়ার জন্য তাকে খবর দিলেন যে রসুল একাংশ মৃত্যুবরণ করেছে এবং মানুষ কিন্তু এমন এক কঠিন অবস্থায় আসে যেটা বর্ণনা করা যাচ্ছে না তখন দ্রুত হজরত ঘোড়ার এবং তিনি প্রবেশ করলেন তখন দেখলেন মানুষ করছে এবং হজরতারি হাতে নিয়ে উঁচু করে মানুষের সাথে কি যেন বলতেছিলেন হ্যাঁ তিনি আবুকর দিল্লাহু কোনো কিছুর দিকে আর তাকালেন না দৃষ্টিপাত করলেন না তিনি সরাসরি রসুল আকরম সাল্লাহ ইসলামের কাছে প্রবেশ করলেন তখন তাকে খাটেন ডেকে দেওয়া হচ্ছে কাপড় দিয়ে তখন তিনি তার চেহারা থেকে পবিত্র আপনি জীবিত থাকা অবস্থায় ভালো ছিলেন মৃত্যু অবস্থায় ভালো হ্যা আল্লাহ রসুল লিখে রেখেছেন সেটা আপনি আস্বাদন করেছেন আবাদা তারপর আর দ্বিতীয়বার আমার মৃত্যু হবে না তারপরে তিনি রসুল আকরমস ইসলামকে আপনার ডেকে দিলেন কাপড় দিয়ে ডেকে দিলেন আবু বকরি আল্লাহ এবার মানুষের দিকে খেয়াল করলেন মানুষের দিকে আসলেন অস্বীকার করছে আর কিছু আসে তারা অস্থির হয়ে পড়েছেন এবং দেখছেন হজরত উমর আল্লাহ মানুষকে হুমকি দিচ্ছে বলতেছে না মরেনি যে ব্যক্তি রসুলকে মরবে বলছে তারকে আমি হজরত আবুকরদ্দি আলাহাত বললেন হজরত যে তুমি একটু থামো হে অমর তখন হজরত উমর কিন্তু আপনার থামলেন না তখন তিনি যখন দেখলেন যে এ থামবে না হ্যাঁ তখন তিনি আপনার আবু খুর দিল্লা মানুষের দিকে মনোযোগ দিলেন হ্যাঁ হজরত আবুদ্া তার আওয়াজ শুনতে পেল তখন তার দিকে খেয়াল করতে শুরু করলেন উমর উদ্দিন আল দিকে আর খেয়াল দিচ্ছিলেন না হজরত আবু উকরদ্দিন বলতেছিলেন মানুদ মোহাম্মদ ফাইনা মোহাম্মদ কাদমাদ যেহে মানুষ যে যে মনে করে মোহাম্মদ সাল যে মনে করে যে যারা মোহাম্মদ ইবাদত করত তারা যেন জেরে রাখে যে মহাম্মদ মৃত্যুবরণ করেছে ওমান আর যারা আল্লাহর বাদত করছে তারা যেন মনে রাখে যে আল্লাহ সবসময় থাকবেন এবং তিনি বলেছেন আল্লাহ এটা বলেন ওমা মহাম্ম রসুল কবহুল আফ খুদ্ তিনি তেলবাদ করেন যে মোহাম্মদ ইসলাম একমাত্র রসুল তার পূর্বেও অনেক রসুল চলে গেছেন যদি তিনি মারা যান অথবা हत्या तुम्हारा कि मोरत हुई जा हजरत इबिनबासमत् एक कथा अल्लाहम তারা একেবারে কোরআন আয়াত তারপরে এটা শোনার পর মানুষের মধ্যে স্থিতিশীলতা আসলো মানুষ কানতে শুরু করলো এবং তাদের খুব কান্নার রোড বয়ে গেলো মদিনার মধ্যে রসুল আক্রমশ মৃত্যুর কারণে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবং এমন বড় বিপদ আর আসেনি ছাড়া তারা খুবই কষ্ট পেয়েছেন যখন বায়াত করা ইচ্ছা পোষণ করেছেন তার ফ্যামিলির লোকরা তখন তারা আবার এই ব্যাপারে একটু দ্বিধান্বিত হয়েছেন তারা বলেছিলেন আল্লাহর কসম আমরা তো জানি না কিভাবে আমরা রসুলকে গোসল দেব আমরা কি রসুল আকামসুল ইসলামের কাপড় খুলে ফেলবো যেরকম অন্যদের মৃতদের কাপড় খুলে ফেলা হয় নাকি আমরা তার কাপড় থাকা অবস্থায় তাকে ধুইব হঠাৎ করে তাদের একটু নিয়ে তন্দ্রা চলে আসে এবং হঠাৎ করে তার আওয়াজ শুনতে পান যে এ ছিল রসুল আলাম আলিহিয়া যে তোমরা রসুলকে ধো এবং তার কাপড় থাকা অবস্থায় শরীরে যখন তারা মানে ওই ঘুম থেকে জাগলো তন্দ্রা থেকে জাগলো তখন একে অপরকে বলতেছিল যে একটা আওয়াজ শুনতে পেলাম তখন রসুল আকরমের দিকে অগ্রসর হলেন তারা রসুল আকরমসাকে ধোয়ালেন তার কাপড় থাকা অবস্থায় যারা আপনার ধুয়েছিলেন ধোয়ানোর দায়িত্ব গ্রহণ করেছিলেন তারা হলেন আবি হজরতলেব এবং আব্বাস রাত এবং তার দুই ছেলে ফদল এবং কুথম এবং এবং শোকরানের সাদী করা হজরত আব্বাস এবং ফদল এবং কোথম এরা রসুলকে উল্টাচ্ছিলেন এই দিক থেকে সেই দিক করছিলেন উসাম এবং শোকরান তারা পানি ঢালছিল হজরত আলীর রাতন ধোয়াচ্ছিলেন যখন তারা রসুলকে ধোয়ানো শেষ করলেন তখন তারা হ্যাঁ রসুলকে তিনটা কাপড় সাদা কাপড়ের কাফন দিলেন তারপর নামাজ পড়ার জন্য তবে কেউ ইমামতি করেনি এটা ছিল সবার এই ব্যাপারে সবাই কিন্তু একমত এতে কোনো ঝামেলা হয়নি যখন নামাজ শেষ হয়ে উপর সাহাব নামাজ পড়ে ফেললেন তখন প্রত্যেকে পরামর্শ শুরু করল दाफन कर बेपारे मतभेद करफी शाह कबी के अपन मृत्यु दें ना से जगह मृत्यु दिन जैसे जगह दफन हवा पसंद करें তখন রসুল আকরমসা ইসলামের কবর খনন করা হয় যেখানে তিনি মৃত্যুবরণ করেন এবং সেটা ছিল হজরত আয়সাল ঘর এবং কবরের মধ্যে অবস্থান করেন ঢুকেন হজরত আব্বাস এবং হজরত আলী এবং ফল এবং যখন রসুল আকরমকে ইতিমধ্যে সক্রান সক্রান যেটা রসুল আকরমের আপনার স্বাধীন করে বললাম শোকরান সে কিন্তু রসুল আকরমসা কবরের মধ্যে একটা লাল ধরনের চাদর রাখলেন বিছালেন তারপরে সবাই রসুল আকরমকে কবরের মধ্যে রাখলেন হম এবং সর্বশেষ যিনি রসুল আকরমসু ইসলামের কাছ থেকে উপরে উঠলেন দাফন করে তিনি হচ্ছেন প্রথম আব্বাসনের ছেলে তারপর দাফন শেষ হয়ে যায় দাফন শেষ হতে আপনার বুধবার রাত হয়ে যায় এভাবেই এবং সাবেক রাম অত্যন্ত আপনার ব্যতীত হন রসুল আকরমস ইসলাম মৃত্যুর কারণে হজরত আনাসর আতুন সেই কথা বলে আমরা শেষ করতে যাচ্ছি তিনি বলছিলেন মা রাঈফুয় আব্বাহা মিনার ইউমিলাম বলেছে এমন কোন দিন দেখিনি অন্ধকার এবং বিশ্রী রসুল আকরম যেদিন মৃত্যুবরণ করেছেন সেই দিনের চাইতে কারণ সবাই রসুলকে বেশি ভালোবাসতেন রসুলের মৃত্যুর কারণে সবাই অন্ধকার চোখের সামনে দেখছিল এভাবে আমরা শেষ করে সংক্ষিপ্তে সবাই শোনার চেষ্টা করবেন পুরোটাই শুনলে রসুল আকরমুল্লাম জীবনের উপর একটা আইডিয়া হালকা আইডিয়া হয়ে যাবে যদিও বিস্তারিত নয় কিন্তু মৌলিক কথাগুলো এখানে বলা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে রসুলের জীবনী সম্পর্কে জানার তভিক দান করুন রসুল্লিয়া محمد وعلى آله وصحبه أجمعين